মানবতা সমাধান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 অহংকার হচ্ছে রাসুল্লা বলছেন আল কিবরু হক অহংকার হচ্ছে না ছোট ভাবা শিখেছেন আপনি তাকে ছোট ভাবছেন না এটা অহংকার এই জন্য অহংকারের আর একটা বাংলা হচ্ছে বড়াই বড়াই মানে কি নিজেকে বড় মনে করা আসলে সে বড় নয়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 উদ্দেশ্যে করছেন নাল্লা নিয়ত পাল্টনা জানা যায় না ঠিক আছে নিয়ত ভুল ছিল এখন নিয়ত পাল্টে নেন সালাফেসরা বলতেন যে আমরা প্রথমে দিনের এলাম শিক্ষা করতাম কিসের জন্য দুনিয়ার জন্য কিন্তু এলম সরি এলম এমন যে আস্তা আস্তে নিজে থেকে নিয়তকে পাল্টে দেয় যে এলএম দুনিয়ার জন্য শেখা হবে না কার জন্য শিখতে হবে আখেরাতের জন্য নিয়ত পাল্টে ফেলুন সমস্যা নেই নিয়ত পাল্টে ফেললে ইনশাল্লাহ আপনি যা নিচ্ছেন হারাম হবে না কিন্তু নিয়ত যদি একমাত্রই আপনার দুনিয়া দুনিয়া দুনিয়া দুনিয়া হয় রাব্বানা আতে না ফিৎ দুনিয়া হয় আখেরাত দুনিয়া হলে আখেরাতে কোনো অংশ নেই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 আর এমন এক ব্যক্তি যে কোরআন শিক্ষা করবে সেমাত্র আল্লাহ লাভের জন্য কোরআন শিক্ষা করবে আল্লাহ করবে আর আল্লাহ নবী সালাম একথা বলেছেন যে ব্যক্তি কোরআন শেখানোর উপরে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 কত বড় সর্বনেশে কোরআন খানি মানে মানুষ মারা গেছে তার নামে কোরআন খানি একটা কথা মনে রাখবেন মানুষ যখন মারা যায় তখন তার জন্য কোরআন পড়া কি একটা হাদিস আছে যে তোমাদের মনোনমুখ ব্যক্তির কাছে সোরাইয়াসিন পড়ো। তাই না সোরাইয়াসিন পড়লে নাকি তাড়াতাড়ি জান যায় এ হাদিস সহি না অতএব যে মর্তে বসেছে তার কাছে সোরাইয়াশিন পাঠ করা সহি না এখন সেই ব্যক্তি যদি বলে বাবা আমাকে কোরআনপুরে শোনা মা আমাকে কোরআন পরে শোনা মরনের ভয় এসে গেছে কোরআন শুনতে চাইছে তাকে শোনান কিন্তু ওই সময়ে কোরআন পড়তে হয় বলে কোরআন পড়া যায়জ না বরং ওই সময়ে কি করতে হয় তালকিন তালকিন কি লাহা ইল্লাল্লাহ স্মরণ করিয়ে দেন কারণ যার শেষ কথা লহা ইল্লাহ হবে সে জানাতে যাবে এই তাকে তাকে লাহা ইল্লাহ তালকিন দেন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 আল্লাহর দা কারোর অধিকার নয় একমাত্র ছাড়াই যেহেতু তিনি এক এবং একক এবং তিনি সৃষ্টি করেছেন দিয়েছেন একা। একাত্তার কোন তুলনা সম্ভব নয় रशि कक्षेना सठीक धारणा প্রতি সোমবার ও মঙ্গলবার রাত সাড়ে দশটায় আপন সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে বাংলায় ডায়ল ডিস্ট্রি বটলিনেটকাইটনেস ডাক নাইক ইন আটল অফ দেখুন सकाल सा रसुल्ला कुरान तेल कारण पवित्र कुरान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 ভাড়াটিয়া ওই শ্রেণীর হাফেজ বা কারি ভাড়া করে আত্মীয়দের জন্য বৃহস্পতিগামী পথ অতিক্রমকারী দুলদুল খরিদ করে দেওয়া হবে পড়ল অথবা সে দুনিয়াতে নাস্টিক ছিল আল্লাহকে বিশ্বাস করতো না আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে এমন কথা বলেছে যে কথা বললে মানুষ কাফের হয়ে যায় মোরতাদ হয়ে যায় অথচ মারা যাওয়ার পরে ধাম করে তার নামে কি করা হয় কোরআন খানি করা হয় না কি জন্য মনে করে কি জানি না তাদের বিশ্বাস কি তারা হয়তো মনে করে যদি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 তিন জায়গায় হাজার হাজার টাকা পায় আমি হাফেজ সাহেবদেরকে ছোট করার জন্য বলছি না আমি নসিহত করছি উপদেশ দিচ্ছি উপদেশের জন্য বলছি হাফেজ সাহেবরা একটু চিন্তা করে দেখুন তিন জায়গায় ফিক করে রেখেছেন তিন জায়গা থেকে কয়েক হাজার টাকা নেবেন দশ দিনের ভিতরে চট বট চটপট জানি না লোকে বোঝে কিনা কোরআন সেই তারাবির সাথে নবী তারাবির কোনো সাথ আছে সঙ্গ আছে না সম্পর্ক আছে দশ দিনে কোরআন খতম নবী করেছিলেন তাহলে কি করে তারাবি নামাজে খতম করাও জরুরি না আর আপনি খতমের নামে দশ দিনে খতম করছেন এক জায়গা আর এক জায়গা আর এক জায়গা তিন জায়গাতে ত্রিশ তো নয় দশ পাড়া করে তো না কপাড়া করে পড়ে ত্রিশ পারা করে তিন ত্রিশে নব্বই পাড়া পরে কোরআন আবার নব্বই পাড়া নেই অনেকে মনে করে কোরআন নব্বই পাড়া তাই না কোরআন ষাট পারা কোরআন চল্লিশ পারা এক এক মানুষ এক এক রকম মনে করে কোরআন তো ত্রিশ পাড়াই তাকে তো খুব স্পিডের সাথে পড়তে হয় এই যে টাকা চুক্তির সাথে কোরআন আপনি পাঠ করছেন সেটা কি জায়েজ হবে আমি নিজে না বলে আমি একজনের ফতোয়া নকল করছি সেটা হচ্ছে মুফতি মোহাম্মদ শফি সাহেবের ফতোয়া যে ফতোয়া তিনি তার মা আরেফুল কোরআনে লিখেছেন তিনি বলছেন ইশালে সবাব উপলক্ষে খতমে কোরআনের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করা সর্বসম্মত ভাবে না জায়েজ আল্লামা স্বামী দূর্রে মুারের সারাহ এবং শিফাউল আলিল নামক গ্রন্থে বিস্তারিতভাবে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 বড় ব্যবহার হবে কখন কেউ মরলে কিন্তু না আমাদের উচিত না কোরআন আমাদের জীবন সংবিধান সুতরাং সে জীবন সংবিধান রূপে কোরআন পড়তে হবে কোরআনকে বুঝতে হবে আমল করতে হবে আল্লাহ আমাদেরকে দেন কিছু সময় আছে যদি আপনাদের প্রশ্ন থাকে আপনারা করতে পারেন আসসালামাইহাম রমজান মাসে অনেক মসজিদে কোরআন খতম করেন সেটা কি সঠিক রমজান মাসে তারাবিন নামাজে কোরআন খতম করা তো ব্যথিক না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 যে আপনাকে ভাড়া করে নিয়ে এসে স্পিড দিয়ে চালিয়ে যেতে হবে আর প্রশ্ন আছে কিন্তু গোপন জায়গায় রাখা আছে এটাকে যায় যে না যায় অথবা আর একটা খরগোশের বাচ্চা আছে বাড়িতে ওটাকে যায় যে না যায় দুটো প্রশ্ন প্রথম হচ্ছে ছবি আছে কিন্তু টাঙ্গানো নেই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 কেন খাবার জন্য বসে আস তাদের খাবার জন্য বসে থাকা উচিত না যাদের একান্ত উপায় নেই নির যে মরা বাড়িতে ভোজের অনুষ্ঠান করা আমরা জাহেলিয়াতের সেই নিষিদ্ধ প্রথার মধ্যে সামিল করতাম জালা সুশ নিষেধ করেছেন তাতে মরা বাড়িতে ভোজ অনুষ্ঠান করা যাবে না সেখানে জমায়ে হওয়া ভোজ অনুষ্ঠান করা অনেকে গুরু জবাই করে অনেকে মাছ ধরে হ্যাঁ লোকদেরকে খাওয়ায় মাদ্রাসা ছাত্রদেরকে খাওয়ায় গ্রামের লোকদেরকে খাওয়ায় আশেপাশের গ্রামকেও খাওয়ায় এবং যারা আত্মীয় স্বজন আছে তারা তো খাবেই শুধু এই ভোজ অনুষ্ঠান যায়জ না সাল্লাহ নবীন মোহাম্মদ ওলা আলহি ওসাহি আজমাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এই গ্রন্থের মধ্যে কোন সন্দেহ নাই অক্ষরে অক্ষরে সত্য প্রথম থেকে শেষ পর্যন্ত এটা সত্য আল্লাহ পাঠিয়েছেন বিশুদ্ধ প্রত্যাদেশ পবিত্র কোরআন কাল রাত সাড়ে দশটায় আপন সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস বাংলায়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 आज राद शार शार आप ज रत साढ़े सातट सम्प्रचार सकाल साढ़े नशे मुस्लिम अवर्जन के इसलमर दिखे दावत बुनियादी नीति समूह देख मुस्लिम जीवन मूल भित्ती बृहस्पतिवार सन्ध्या साढ़े पांच टाइपन सम्प्रचार सकाल छंगी बांगल है